أحب الوفاء بشد الصور أحب الوفي الأمين الأغر فأهل الوفاء كلون السحاب وحسن الربيع أيها المطر أحب الوفاء بشد الصور أحب الوفي الأمين জীবনী নিয়ে সামান্য কিছু আলোচনা করব ইনশাআল্লাহ কি উপস্থিতি রাসুল সাল্লিম বলেন প্রত্যেক জাতির মাঝেই একজন বিশ্বস্ত ব্যক্তি ছিল আর আমার উম্মতের বিশ্বস্ত ব্যক্তি হচ্ছে আবু তিনি ছিলেন উজ্জ্বল চেহারার প্রসন্ন ললাটের ছিপছিপে হালকা দেহের আর দীর্ঘ গরণের অতি চমৎকার সুন্দর আকর্ষণীয় আর অমায়িক মানুষ যাকে দেখলে চোখ জুড়িয়ে যেত যার সঙ্গে সাক্ষাৎ করলে হৃদয়ে প্রশান্তি মিলত যার সংস্পর্শে মন ভালো হয়ে যেত এছাড়াও তিনি ছিলেন অসম্ভব বিনয়ী আর ভীষণ লাজু আবার তিনি যুদ্ধের ময়দানে লড়াই তীব্র হলে হয়ে উঠতেন প্রতিপক্ষের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়া সিংহের মতো ভয়ঙ্কর এবং বিরুদ্ধে ওঠা সাহসী এক শত্রুরে উজ্জ্বল ও তীক্ষ্ণ তুলনা প্রতিপক্ষের বিরুদ্ধে ধারালো তরবারির মতোই তিনি ঝলসে উঠতেন তিনি হচ্ছেন উম্মতে মোহাম্মদীর আমিন আস্তা ভাজন ব্যক্তি আমি আবদুল্লাহ ইবনুল জাল্লাহ আল ফেহরি আল কোরাইশি সকলেই যাকে চেনে আবু নামে তার সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে বলেন কুরাইশদের তিন ব্যক্তি মানুষের মধ্যে সর্বাধিক উজ্জ্বল ও নির্মল ব্যক্তিত্বের অধিকারী সর্বশ্রেষ্ঠ চরিত্র এবং সর্বাধিক লজ্জার অধিকারী যদি তারা তোমার সঙ্গে কথা বলেন তবে কিছুতেই মিথ্যা বলবেন না আর তুমি যদি তাদের সঙ্গে কথা বলো তবে তারা কিছুতেই তোমাকে অবিশ্বাস করবেন না তারা হলেন আবু বকর সিদ্দিক তিনি ইসলাম গ্রহণ করেছিলেন তার ইসলাম গ্রহণের কাজ সম্পন্ন হয়েছিল খুদ আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ হাতে ইসলাম গ্রহণের পর আবু বকর সিদ্দিক রাজি আনহু তাকে আব্দুর রহমান ইবনা আউফ ওসমান ইবনে মাজওয়ান এবং আরকাম ইবনে আরকামকে সঙ্গে নিয়ে হাজির হলেন দরবারে তারা সম্মুখে কালিমা উচ্চারণ করলেন তারাই হলেন সর্বপ্রথম যার উপর ইসলামের সুবিশাল প্রাসাদ নির্মিত হয়েছিল আবু অবৈদাহ মক্কার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ইসলাম গ্রহণকারীদের সকল তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন প্রথম সারির মুসলিমদের সঙ্গে সেখানে ভোগ করেছেন এমন সকল সহিংসতা নির্দয়তা কষ্ট বেদনা যা ভোগ করতে হয়নি পৃথিবীর বুকে আর কোন দিন ধর্মের অনুসারীকেই আবু অবৈদাহ প্রতিটি পরীক্ষার সামনে পাহাড়ের মতো অটল থেকেছেন আল্লাহ ও তার রাসুলের প্রতি অবিচল আস্থা রেখে প্রতিটি পদক্ষেপে ইসলামী আদর্শকে সমুন্নত করেছেন কিন্তু বদর যুদ্ধের ময়দানে তিনি যে পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন তা সকল হিসাব নিকাশকে এমনকি কল্পনাকারীদের কল্পনা শক্তিকেও অতিক্রম করেছিল বদরের যুদ্ধের দিন আবু অবৈদাহ বাহিনীর শাড়ি ভেদ করে উপর্যুপরি আক্রমণ করে এগিয়ে যাচ্ছেন মৃত্যুর কোন পরোয় তিনি করছেন না মুসরিফ এরূপ ভয়াবহ আক্রমণ দেখে আতঙ্কিত হয়ে পড়ল কুরাইশের অশ্বারোহী বাহিনী তার আক্রমণের ভয়ে সামনে থেকে নিজেদের দূরে সরে পড়ছিলেন তিনি স্বেচ্ছায় তার উপর আক্রমণ করতে চাচ্ছিলেন না বলেই বারবার দূরে সরে যাচ্ছিলেন কিন্তু প্রতিপক্ষের লোকটি সুযোগ পেয়ে ভয়াবহ আক্রমণ চালাল আবু অবৈদার উপর আবু আক্রমণ থেকে নিজেকে রক্ষা করে তার থেকে আরো বেশি দূরে সরতে চাইলেন কিন্তু নাছরবান্ধা লোকটি এবার আবু অবৈদার পথ আগলে দাঁড়াল ওই লোকটির কারণে তিনি নিজের ও আল্লাহর উপর আক্রমণ চালাতে অগ হয়ে পড়লেন এভাবে আবু অবৈদাহ চরম বিরক্ত হয়ে সামনে দাঁড়ানো লোকটির মাথায় এক আঘাত করলেন যাতে তার মাথা দুভাগ হয়ে গেল এবং সঙ্গে সঙ্গেই তার সম্মুখে মাটিতে লুটিয়ে পড়ল সম্মানিত শ্রোতা মণ্ডলী ভূপাতিত এই লোকটি কে হতে পারে সেটা অনুমান করার চেষ্টা করবেন না আমি কি আপনাদেরকে মুখোমুখি হয়েছিলেন তা সকল হিসাব নিকাশকে এমনকি কল্পনাকারীদের কল্পনা শক্তি কেউ অতিক্রম করেছিল আপনার বুদ্ধি বিবেক নিশ্চয় থমকে যাবে যখন আপনি জানবেন যে ভূপাদিত এই লোকটি অন্য কেউ নয় সে ছিল খুদ আবু অবৈদার পিতা আবদুল্লাহ হিবনুল জাল্লাহ আবু আবৈদার আদি আল্লাহ আনহু আসলে নিজ পিতাকে হত্যা করেননি তিনি হত্যা করেছিলেন ব্যক্তি পিতার মধ্যকার শিরকি অপশক্তিকে এরই ফলে আল্লাহ সুহ আলাহ تاريبون تربيتر بفري آياتنا زل كولين لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم او أبناءهم او إخوانهم او عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح من ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضو عن আলা হুমুল যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করে তাদেরকে আপনি আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধ চরণকারীদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে দেখবেন না যদিও তারা তাদের পিতা পুত্র ভাই বা বংশের লোক হয় তাদের অন্তরে আল্লাহ তালা ইমান লেখে দিয়েছেন এবং তাদেরকে তার অদৃশ্য শক্তি দ্বারা শক্তিশালী করেছেন তিনি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত তারা সেখানে চিরকাল থাকবেন আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট তারাই আল্লাহর দল জেনে রাখো আল্লাহর দলই সফলকাম হবে আবু অবৈদাহুর কাছ থেকে এরূপ ঘটনা ঘটা আশ্চর্যজনক কিছুই ছিল না কেন আল্লাহর প্রতি তার গভীর ইমানি শক্তি এবং দিন ইসলামের জন্য তার কামনা আর উম্মতে মোহাম্মদের আমিন বা বিশ্বাস ভাজন হওয়ার ব্যাপারে তিনি এতটাই ঈর্ষণীয় মর্যাদার অধিকারী হয়েছিলেন যার জন্য আগ্রহী হয়েছিল আল্লাহর নিকট মর্যাদাবান অনেকেই মুহম্মদ ইবনে জাফর বর্ণনা করেন খ্রিস্টানদের একটি প্রতিনিধি দল রাসুলের দরবারে এসে নিবেদন করল হে আবুল কাসেম আপনার আস্থাভাজন একজন সাহাবিকে আমাদের সঙ্গে পাঠান যিনি আমাদের পরস্পরের বিরোধপূর্ণ মালামালের মধ্যে মীমাংসা করে দিবেন আপনারা মুসলিম সমাজের মানুষজন আমাদের নিকট খুবই গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত রাসুল সাল আলহ্লাম বললেন তোমরা এখন যাও বিকালে এসো তখন আমি তোমাদের সঙ্গে শক্তিশালী ও আমানতদার কাউকে পাঠাবো। ওমরিন্তাবাহতালাহ বলেন জোহরের নামাজের সময় আমি আগে আগেই মসজিদে হাজির হলাম জীবনে কখনোই আমি নেতৃত্ব পছন্দ করিনি কিন্তু সেই দিন আগ্রহী হয়েছিলাম যেন প্রিয়নবীর পবিত্র মুখ নিশ্চিত ওই দুটি গুণের অধিকারী আমি হতে পারি আর আমি ঘাড় উঁচু করতে থাকলাম যেন তার চোখে পড়ি তিনি দৃষ্টি ঘোরাতেই থাকলেন অবশেষে আবু অবৈদাকে দেখতে পেয়ে তিনি কাছে ডেকে বললেন তুমি তাদের সঙ্গে যাও এবং তাদের বিরোধের ন্যায়সঙ্গত মীমাংসা করে দাও আমি মনে মনে বললাম আবু অবৈদাই গুন অধিকারী হয়ে গেল আবু অবৈদারা শুধু কেবল আমিন ছিলেন তাই নয় বিশ্বস্ততার পাশাপাশি তিনি ছিলেন অসাধারণ যা প্রকাশ পেয়েছে একাধিক স্থানে এই প্রকাশ সেই দিন যেদিন রাসুল সাল তার একদম সাহাবিকে কুরাইশিয়া এক বাণিজ্য কাফেলার পিছু ধাওয়া করার জন্য পাঠিয়েছিলেন এই ছোট দলটির আমির মনোনীত করেছিলেন আবু অবৈদ রাজি আল্লাহ তালানহুকে রসদ হিসেবে নবী তাদের হাতে তুলে দিলেন মাত্র এক ঝুরি খেজুর এছাড়া তিনি তারা প্রত্যেকেই সেই খেজুরটি দুগ্ধপোষ্য শিশুর মতো চুচতেন এরপর পানি খেয়ে তা দিয়ে পুরো দিন পার করে দিতেন এতে বোঝা যায় তিনি কত বেশি শারীরিক ও ইমানি শক্তির অধিকারী ছিলেন তার শারীরিক ও ইমানি শক্তির প্রকাশ ঘটেছিল বহু যুদ্ধের দিনেও যখন মুসলিম বাহিনী মুখে পড়ে এবং শত্রু বাহিনীর এক মুস্টিক চিৎকার করে বলতে থাকে সেই দশ অন্যতম যারা প্রিয় ঘিরে রেখেছিলেন এবং মুষ্টিকদের অগণিত বর্ষার আঘাত নিজেদের বুক পেতে গ্রহণ করে প্রিয়নবীর নিরাপত্তা নিশ্চিত করেছিলেন যুদ্ধ যখন শেষ হল দেখা গেল রাসুরুল্লাহ সাল্লিশ আবেস্লামের সম্মুখের একটি মুবারক হয়ে গেছে তার কপাল মুবারক ছিল আঘাতপ্রাপ্ত রক্তাক্তৌহারে ছিল তার মুহ এগিয়ে এলে আবু অবৈধ তাকে বললেন আল্লাহর নামের কসম দিয়ে বলছি এই কাজটি আমাকে করার সুযোগ দিন আবু বকর রাজি আল্লাহ তালানহ সরে গিয়ে তাকেই সুযোগ করে দিলেন আবু অবৈধ রাজি আল্লাহ তালানহুর আশঙ্কা ছোট্ট প্যারেক হাত দিয়ে তুলতে গেলে বারবার ছুটবে এবং তাতে নবীজির কষ্ট হবে সুতরাং তিনি নিজের সামনের উপরের ও নিচের দুটি দাঁত দিয়ে মজবুত করে একটি প্যারেক ধরে টান দিলেন সেটা বের হয়ে এলো তবে তার উপরের সেই দাঁতটি ভেঙে গেল এবার দ্বিতীয় প্যারেকটিকে উপরের অন্য দাঁত দিয়ে শক্তভাবে ধরে টান দিলেন সেটাও বেরিয়ে এলো এবং তার উপরের দ্বিতীয় দাঁতটিও ভেঙে গেল আবুবকর বকর রাজি আল্লাহ বলেন যাদের সামনের দাঁত নেই তাদের মধ্যে দেখতে সর্বাধিক সুন্দর মানুষ আবু অবৈদা ইসলাম গ্রহণের পর থেকে তার পর্যন্ত। প্রত্যেক জিহাদে তার সঙ্গী হয়েছেন যখন আবু বকরের হাতে খলিফা হিসাবে বায়াত গ্রহণের দিন এল ওমর ইবনুল খাতাবাদী আল্লাহ তালহু আবু আবৈদারহুকে বললেন আপনার হাত বাড়ান আমি আপনার হাতে বায়াত নিব কারণ আমি বলতে শুনেছি লিকুল্লি উম্মা তিন উম্মাহ আবু অবৈদুল প্রত্যেক জাতির মাঝেই একজন বিশ্বস্ত ব্যক্তি রয়েছে আর এই উম্মতের বিশ্বস্ত ব্যক্তি হচ্ছে আবু অবৈদ ইবনুল জাল্লাহ ইমামতি করার নির্দেশ দিয়েছিলেন এবং তিনি তার ইন্তেকাল পর্যন্ত আমাদের ইমামতি করেছিলেন এরপর আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালাহুর হাতেই খলিফা হিসাবে বায়াত গ্রহণ করা হল আবু আবৈদা ছিলেন সত্য ও কল্লানের ক্ষেত্রে তার সর্বোত্তম শুভাকাঙ্ক্ষী এবং শ্রেষ্ঠতম সহযোগিতা দানকারী আবু বকর রাজি আল্লাহ ইনতেকালের পূর্বে তার পরবর্তী খলিফা হিসাবে নাম ঘোষণা করে গেলেন আবু অবৈদা রাজি আল্লাহ তালাহ আনহু পরিপূর্ণরূপে তার আনুগত্যে নিয়োজিত থাকলেন জীবনে কখনোই কোন কাজেই তার নির্দেশ অমান্য করেননি শুধুমাত্র একটি ক্ষেত্র ছাড়া আপনারা জানেন কি কি ছিল সেই ব্যাপারটি যেখানে আবু অবৈদাহ খালিফাতুল মুসলিমিনের নির্দেশ অমান্য করেছিলেন সেই ঘটনাটি যখন ঘটেছিল সেই সময় আবু অবৈদা ছিলেন সাম দেশে তার নেতৃত্বে তখন মুসলিম বাহিনী দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছিল আল্লাহ তালা একের পর এক তার হাতে বিজয় দান করছিলেন গোটা সাম দেশ তার পদানত হয়ে গেল পূর্বে ফুরাত নদী উত্তরে এশিয়া মাইনোর পর্যন্ত বিস্তৃত হল তার বিজয়ের গতিধারা অব্যাহত এই বিজয় ধারা চলতে চলতেই হঠাৎ দেশে দেখা দিল এক নজিরবিহীন মহামারী যাতে ধ্বংস হতে থাকল অগণিত মানব প্রাণ এতে ভীষণ চিন্তিত ও অস্থির হয়ে পড়লেন এবং নিরুপায় হয়ে দূত মারফতে একটি চিঠি দিয়ে আবু অবয়ের কাছে পাঠালেন চিঠিতে তিনি লিখলেন ইন্দা আপনাকে আমার এই মুহূর্তে একান্ত প্রয়োজন অন্য কোনো বিকল্প না থাকায় বাধ্য হয়ে আমি এই পত্র মারফত আপনাকে তলব করছি আমার এই জরুরি পত্র যদি রাতের বেলায় আপনার হাতে পৌঁছে তবে আল্লাহর কসম আপনি সকাল হওয়ার অপেক্ষা না করে সঙ্গে সঙ্গেই মদিনার উদ্দেশ্যে সফর শুরু করবেন আর যদি পত্রটি দিনের বেলায় আপনার হাতে পৌঁছে তবে সন্ধ্যা অপেক্ষা না করে অবিলম্বে আমার নির্দেশ মেনে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা করবেন আবু আবৈদা যখন ওমর ফারুক রাজি আল্লাহ তালানহের পত্র হাতে পেলেন তিনি বললেন হাজাতা আমি তো জানি আমার কাছে আমির মিনের সেই প্রয়োজনটা কি তিনি এমন ব্যক্তিকে বাঁচিয়ে রাখতে চান যার বেঁচে থাকা সম্ভব নয় তিনি খলিফার কাছে জবাবি লিখলেন লিখলেন ইনি কদ আড় দু হাজার টাকা ইলাই আমি বুঝতে পেরেছি আমার কাছে আপনার প্রয়োজনটা কি আমি এই মুহূর্তে মহামারীতে আক্রান্ত একটি মুসলিম সেনা দলের খ্যাত মতে নিয়োজিত আছি যে রোগে তারা আক্রান্ত আমি নিজেকে তা থেকে নিরাপদ রাখতে আগ্রহ করছি না আমি আমার নিজের ব্যাপারে এবং তাদের ব্যাপারে আল্লাহর ফয়সালা না আসা পর্যন্ত তাদের ফেলে রেখে কোথাও যেতে চাই না অতএব আমার এই জবাব আপনার হাতে পৌঁছা মাত্র করে দিবেন এবং আমাকে তার দুচোখ বেয়ে অস্ত্র ঝরতে লাগল আশপাশের সকলে তার তীব্র কান্না দেখে জিজ্ঞাসা করলেন হে আমিরুল আবু অবৈদার কি মৃত্যু হয়ে গেছে তিনি বললেন মৃত্যু হয়নি বটে কিন্তু মৃত্যু তার খুবই নিকটবর্তী ওমর ফারুক রাজি আল্লাহুর এই দাবি মিথ্যা হয়নি এরপরই আবু অবৈদ রাজিয়াল তালানহু মহামারীতে আক্রান্ত হলেন মৃত্যু যখন ঘনিয়ে এলো তিনি তার সৈনিকদের উদ্দেশ্যে ওসিয়ত করলেন আমি তোমাদের উদ্দেশ্যে এমন ওসিয়ত করছি যা মেনে চললে তোমরা চিরকাল কল্যাণ পেতে থাকবে নামাজ কায়েম করবে জাকাত প্রদান করবে রমজান মাসে রোজা রাখবে আল্লাহর পথে দান করবে হজ উমরা পালন করবে পরস্পরের কল্যাণ কামনা করে অসিয়ত করবে শাসকদের কামনা করবে তাদের সঙ্গে প্রতারণা করোনা দুনিয়ার ব্যস্ততার কারণে মৃত্যু ও আখেরাতকে ভুলে যেও না ভুলে যেও না কোনো মানুষকে যদি হাজার বছরের দীর্ঘ হায়াত দান করা হয় সে হায়াত একদিন ফুরিয়ে যাবেই এবং আমার এই পরিণতি যা তোমরা দেখতে পাচ্ছ এতে উপনীত হওয়া ছাড়া আর কোন গতি থাকবে না মৃত্যুর পরিণতি অবশ্যই ভোগ করতে হবে নিশ্চয়ই আল্লাহ তালা আদম সন্তানের জন্য মৃত্যুকে অবধারিত করে দিয়েছেন সুতরাং তারা মৃত্যুবরণ করবেই বিচক্ষণ ব্যক্তি সেই যে তার রব ও প্রতিপালকের আনুগত্য করে চলে এবং আখেরাতের প্রত্যুতি গ্রহণ করে আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ এরপর তিনি মোয়াজিব জাবালের প্রতি মনোযোগী হলেন এবং বললেন হে মোয়াজ নামাজের ইমামতি করো একথা বলার পরই তার প্রাণ বেরিয়ে গেল মোহাজরাজি আল্লাহ তালানহ তখন সবার উদ্দেশ্যে ঘোষণা করলেন হে লোকসকল আল্লাহর কসম আজ আমরা এমন এক মহান ব্যক্তিকে হারানোর বেদনায় কাতর হয়েছি যার চেয়ে অধিক প্রশস্ত হৃদয়ের অধিকারী যার চেয়ে বেশি হিংসা বিদ্বেষ পরিহারকারী এবং যার চেয়ে অধিক আখেরাতের প্রতি মনোযোগী এবং জনসাধারণের অধিক কল্যাণকামী আমি আর কাউকে দেখিনি সুতরাং আল্লাহ তোমাদের প্রতি দয়া করুন এবং তোমরা তার প্রতি আল্লাহর রহমত কামনা করো আল্লাহ সুবাহ যেন আবু আবৈদুল জ্লাহ রহ রহমত বর্ষণ করেন